উকবা হ্রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি মদিনায় আদায় করলাম। সালাম ফেরানোর পর তিনি তাড়াতাড়ি দাঁড়িয়ে যান এবং মুসল্লিগণকে ডিঙিয়ে তার সহধর্মিনীগণের কোনো একজনের কক্ষে গেলেন তার এই দ্রুততায় মুসল্লিগণ ঘাবড়িয়ে গেলেন নবী সাল্লাহ সাল্লাম তাদের নিকট ফিরে এলেন এবং দেখলেন যে তার দ্রুততার কারণে তারা বিস্মিত হয়ে গেছেন তাই তিনি বললেন আমাদের নিকট রাখা কিছু স্বর্ণের কথা মনে পড়ে যায় যা আমার জন্য বাধা হোক তা আমি পছন্দ করি না তাই আমি সেটাকে বন্টনের নির্দেশ দিলাম